আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল ওয়াসালাম আলা আশরাফিমুসলিন নবীনা মুহাম্মী ওয়সাহিহি আজমাইন ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত কত বড়ো ক্ষতিকারী ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত করলে তাতে কত বড় ক্ষতি হয় সেই সম্পর্কে আলোচনা করছিলাম তার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বে বলি जो मुहम्मद रसुल्लाह सल्लाम जे व्यक्ति खेलानत कर खेानत सह कल खेामते से उपस्थित है रसुल्लाह सल्लामी गिर उन्याम के खेलानत कर खेणतर प्रत्येक खेानकार पीछने कल के झांडा बेधे देवामे पता बेधे देवा बला है हाज हि गान ये हे अमुक व्यक्ति खेानत লোকের সামনে আপনি লজ্জিত হবেন লাঞ্ছিত হবেন সেই ঝান্ডা দেখে সেই পতাকা দেখে বুঝতে পারবে লোকে যে আপনি দুনিয়ার বুকে খেয়ানত করে এসেছিলেন আবু হরার রাজি আল্লাহ তালহু বলছেন তা মাফিন্নবী ও সাল্লাহআলিয়াসাল্লাম ফা জাকের আল গলুল আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে খেয়ানত সম্পর্কে বলতে লাগলেন ফা আজ্জামাহু তিনি ভীষণভাবে তার বর্ণনা করতে লাগলেন আজ্জামা আমরা হু তোমাদের মধ্যে কালকে দিনে কাউকে যেন এমন অবস্থায় না পাই যে তার ঘরে একটা ছাগল চাপানো আছে সেই ছাগল মেয়ে মেয়ে করছে অথবা তার ঘরে একটা ঘোড়া চাপানো আছে যে ঘোড়া চি করছে। ঘরে চাপানো আছে ঘোড়া ইয়াকুল ইয়া রসুল আল্লাহ আগে আমাকে দেখতে পেয়ে বলবে ইয়া আল্লাহ রসুল আমাকে বাঁচান হা আকুল্লাহ আমলিকুল্লা কা কাদবাল্লা আমি তোমার জন্য কিছুই করতে পারব না আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেয়ামতের দিনে কারোর জন্য কিছুই করতে পারবেন না সুপারিশ আছে সুপারিশ আলাদা কথা আর সুপারিশের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী সে তৌহিদবাদী হবে তবে তার জন্য আল্লাহ নবী সাল্লাহ আসালাম সুপারিশ করবেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ হবে না ইল্লা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ছাড়া সুপারিশ হবে না আল্লাহর নবী সাল্লাহ কেয়ামতের দিনে এমন কি নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবেন না এই আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আসালাম নিজের বংশকে নিজের মেয়েকে নিজের ফুফুকে নিজের চাচাকে সম্বোধন করে বলেছিলেন যে তোমরা দুনিয়ার বুকে আমার কাছে যা চাই বা চেয়ে নাও কেয়ামতের দিনে আমি কোনো উপকার করতে পারব না দুনিয়ার বুকে যত চাই বা চেয়ে নাও আমি কেয়ামতের দিনে তোমার কোনো উপকার করতে পারব না কেয়ামতের দিন এমন একদিন যেদিন কেউ কারো উপকারে আসবে না আফসুল সেই দিনে কেউ কারো উপকারে আসবে না সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে থাকবে সুপারিশ আছে কিন্তু নবীর হাতে না আল্লাহর কাছে সুপারিশ সেই সুপারিশ নবীকে দেওয়া হবে আল্লাহর অনুমতি দিলে সুপারিশ হবে কিন্তু আল্লাহ নবী নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা যাকে ইচ্ছা জাহান্ন দিতে পারবেন না আগে বললেই আল্লাহ নবী পারবেন না আল্লাহ নবী সালাম নিজের চাচাকেও বাঁচাতে পারবেন না যখন বলা হয়েছিল চাচা কালেমা পরে নিনেমা থানি হাইন্দাল কেয়ামা এমন একটা কালেমা যে কালেমা একবার পড়ে নিন চাচা কাল কেয়ামতের দিনে আমি আল্লাহর কাছে হুজত পেশ করবো দলিল পেশ করবো যে আমার মুসলমান হয়ে কালেমা পরে মারা গেছে কিন্তু আল্লাহ লোক বলবে খেয়ানত করে গেছে ঘরে ঘোরা চাপানো আছে চিহি চিহি করে রব হচ্ছে লোকে দেখছে আর বলছি ইয়ার রসুল আল্লাহ আগে নিয়ে আল্লাহ আমার সাহায্য করুন আমাকে মদত করুন আমাকে বাঁচান আল্লাহ রসুল সাল্লাহ বলবেন তার ঘরে উঠ চাপানো থাকবে আর উঠ শব্দ করবে ইয়কুলি সে তখন বলবে সাহায্য করুন আমাকে বাঁচান बहनानीन तुम उपकार कर क्षमता राखी तुम्हें दुनिया बुके पोछ दिए सूतरा मानुष जे जिन ख्याल कर घर बहन करावस्था जो कारो सहा चाय যদি কারো উপরে ভরসা থাকে সেই ভরসা কাল কামতের দিনে কোনো উপকার করতে পারবে না এমন দুর্বল মানুষ যার জ্ঞান বুদ্ধি মালান যারা ওই মানে অনুসারী মানুষ কিংবা নেতৃস্থানীয় ব্যক্তির যারা অনুসরণ করে চলে যারা ওই যে তোমরা যা বলছ তাতেই আমরা জিন্দাবাদ এইভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা পাপি মানুষ তারা জাহান নামি হবে আর ওয়াল লা দাক্কা ইল্লা খানা। এমন খেয়ানতকারী যে খেয়ানতকারীর মাঝে এমন লোভ থাকে সামান্য বিষয় হলেও সেই বিষয়ে লোভ করে সে খেয়ানত করে বসে সামান্য বিষয় আপনার আন্ডারে এমন কিছু আছে যে সামান্য বেশি আ পাঁচ টাকা দশ টাকা কিন্তু সেই পাঁচ দশ টাকা হরফ করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা ভেজে থাকে করে থাকে তারপর ওরাজুল্লাহ ইসাইমসিক এমন লোক সকাল সন্ধ্যায় আপনাকে আপনার মালের ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে ধোকা দেয় খেয়াল করে আপনার মালের ব্যাপারে আপনার মাল চুরি করে চুরি করে আর পরিবারের ব্যাপারে আপনার পরিবারের সঙ্গে এমন সম্পর্ক কায়েম করে যেটা আপনি পছন্দ করেন না পরিবারের ব্যাপারে খেয়ালত করে আপনার মেয়ের ব্যাপারে আপনার বোনের ব্যাপারে সে খেয়াল করে বন্ধু বন্ধুকে ঘরে নিয়ে আসছেন কিন্তু সে বন্ধু আপনার বোনের সঙ্গে সম্পর্ক কায়ম করছে আপনার বইয়ের সঙ্গে সম্পর্ক কায়ম করছে খেয়ানত না এমন বড় খেয়ানত এ হচ্ছে খেয়ানত এইভাবে এমন লোক যে বখিল তৃপন লোক এবং মিথ্যাবাদী লোক এবং অশ্লীল লোক এরা হচ্ছে জাহান্নামবাসী রসুল্লাহ সাল্লাহআলাম বলছেন আর দুনিয়া যদি চারটে জিনিস পাও তাহলে দুনিয়ার অন্য জিনিস পাও আর না পাও তোমার সমস্যা নেই চারটে জিনিস পেলে কি প্রথম হচ্ছে হিপজ আমানাহ প্রথমেই আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা ওয়িদ হাদিস কথা বললে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না ওয়াহসনু খালি কাহ সুন্দর চরিত্র মানুষের সঙ্গে আচরণে ব্যবহারে আপনি খুব সুন্দর চরিত্রবান মানুষ ভদ্র ব্যবহার বিনয়ী ব্যবহার এই মানুষ এই রকম যদি আপনার সুন্দর চরিত্র আপনি পান তাহলে দুনিয়ার আর কিছুই আপনার দরকার নেই আর ও ইফাতু তাহাতু মাতাম হালাল রুজি এই চারটে জিনিস যদি আপনার থাকে দুনিয়াতে আপনার প্রশংসা হবে দুনিয়াতে আপনার নাম হবে দুনিয়াতে আপনি ভালো হবে না আখেরাতে তো হবেই যে দুনিয়াতে ভালো ইনশাল আল্লাহর কাছে সে ভালো হবে সুতরাং এই চারটে জিনিস হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস ইমান নেই আর সেই ব্যক্তির দিন নেই যে ওয়াদা পূর্ণ করে না ওয়াদা ঠিক রাখে না সে সবসময় ওয়াদা খেলাফি করে আর বাহানা মুনাফিকান চারটি গুণ এমন আছে যে চারটি গুণ মানুষের মাঝে থাকলে সে মুনাফেক হয়ে যায় খাঁটি মুনাফেক হয়ে যায় আর যদি চারটের মধ্যে একটা থাকে তাহলে মুনাফেকির একটা গুণ তার মাঝে থেকে যায় যদিও সে মোমেন নিজেকে মোমেন বলে দাবি করে মুসলিম বলে দাবি করে ইজা তুমিনা খান আমানত রাখা হলেই খেয়ানত করে আমানত রাখা হলো সব করে দেখবেন সে খেয়ানত করছে ওয়াইজা হাদ কাজাব কথা বললেই মিথ্যা বলে ওয়াইজা আ হা গাদার আর চুক্তি করলে ভঙ্গ করে চুক্তি পালন করে না ওয়াইদা খা মফাজার আর যখন সে রেগে যায় তখন অশ্লীল বলতে শুরু করে এমনি রাগলে মানুষ হুশ হারিয়ে ফেলে তাই না কিন্তু যে মানুষ রাগলে পরে অশ্লীল বলতে শুরু করে সে মানুষের মাঝে কি আছে মোনাফে কে আছে আ তালে বোঝা গেলো কি এখানে যখন তার কাছে আমানত রাখা হয় সামান্য সুযোগ পেলি সে আমানতে খেয়ানাত করে এটা কার লক্ষণ মোনাফেকের লক্ষণ সুতরাং একজন মুসলিম কোনো দিন আমানতের খেয়ানতকারী হতে পারে না রাসুল্লাহ আরো খানাক। তোমার কাছে যে আমানত রেখেছে তার আমানত তাকে তুমি বহাল তবীয় তার যেমন জিনিস তেমনি তাকে ফিরিয়ে দাও আর সেই আমানত রক্ষা করার জন্য কোনো শৈথিল্য প্রদর্শন করো না সুতরাং আমানত যখন তুমি তাকে ফেরত দেবে তখন যেন তার কোনো ক্ষতি হোক এটা তুমি চাও না এমনিতেই আপনারা জানেন ধার নেওয়া জিনিস আর আমানতের জিনিস দুটো পার্থক্য আছে ধার হলো আপনি আপনার কোনো জিনিস একটা আমার কাছ থেকে চেয়ে নিন এই জিনিসটা নিয়ে আপনি ব্যবহার করবেন যদি আপনি এর কোনো ক্ষতি করেন তাহলে তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে ঠিক আছে আর আমানত হলো আমি আপনাকে বললাম ভাই এই জিনিসটা আপনি আপনার কাছে রেখে নেন এইবারে আপনি আপনার পক্ষ থেকে কোনো শৈতিল্য প্রদর্শন করেননি কিন্তু তাতে ক্ষতি হয়ে গেল বৃষ্টিতে কিংবা অন্য কোনো ব্যাপারে ক্ষতি হয়ে গেল যখন আমি আমানত ফেরত চাইব আমানত যখন ফেরত দেবেন এতে যে ক্ষতি হয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে না প্রিয় দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন সাথে থাকুন ইনশাআল্লাহ বাকি কথা আবার পরে হবে Oh, <laughs> আমি মতিউর রহমান রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন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 আমি সংগ্রাম করছি পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পরক এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি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 আবার আপনাদের কাছে ফিরে এলাম বলছিলাম যে আমানত এমন এক জিনিস যে আমানতের খেয়ালত করলে পরে মানুষ মনাফেক হয়ে যায় রসুল্লা সাল্লা বলছেন যে তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও ওয়ালা তাকুমান খানাক প্রতিশোধ নেওয়া স্বরূপ কারো আমানত নষ্ট করো না মনে করুন আপনার কেউ খেয়ালত করেছে আপনি কারো কাছে আমানত রেখেছিল আপনার খেয়ালত করেছে সে আপনি তার বিনিময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে যখন আপনার কাছে আমানত রাখলো কিংবা তার আমানত আপনার কাছে এলো আপনি খেয়ালত করে বসলেন এইরকম প্রতিশোধমূলক আমানতে খেয়ানত করবে না যে তোমার খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না ইসলামের নীতি হলো যে এইভাবে বদলা নিয়ে তোমার যে ক্ষতি করেছে তার ক্ষতি করবে এটা তোমার জন্য জায়জ না অবশ্য যদি সেরকম কোনো ক্ষতি হয় যা বিচারের মাধ্যমে তুমি সেটা পেতে পারো আলাদা কথা কিন্তু চরিত্রগতভাবে যদি কেউ তোমার প্রতি কোনো ত্রুটি করেছে ত্রুটির বিনিময়ে তুমি ত্রুটি করবে তুমি যদি অদম হও আমি উত্তম হইব না কেন অদম হলে আমি অদম হব এটা ঠিক না কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামর মানুষের শোভা পায় কুকুরের কাজ কুকুরে করতে দাও কিন্তু মানুষের শোভা পায় না কুকুরে পায়ে কামর দেওয়া অনেকে বলে হুজুর কুকুরের পায়ে কামড় দেবো না কিন্তু লাঠি মারব। ঠিক আছে যদি আপনার সুযোগ হয় সুবিধা হয় বিচারের মাধ্যমে আপনি আপনার আমানত ফেরত পেতে পারেন সমস্যা নেই কিন্তু কেউ যদি অধম হয় তো অধমের বিনিময়ে আপনি অধম হতে চাইবেন না আপনি চাইবেন যাতে আমি উত্তম থাকি আমানত এমন জিনিস যদি আপনার কেউ খেয়ানত করেছে তাহলে আপনি বিনিময়ে তার খেয়াল করবেন না রসুল বলেছেন অবাক হবে সেটা আপত্তি করা হবে এবং তোমরা তাতে প্রতিবাদ জানাবে কাল গুফা মাতা মননা বললেন এ রসুল আমাদেরকে কি আদেশ দিচ্ছেন কাল আতু আদন হক্লা এমন অবস্থা আসবে এমন শাসক হবে যে শাসক তোমাদের হক নষ্ট করবে তাহলে হক নষ্ট করেছে অথবা আমরা তো শাসকের হক নষ্ট করব। যেহেতু শাসক আমাদের হক দেয় না তখন আমরা শাসকের হক আদায় করব না কিন্তু ইসলামের নীতি তা না ইসলাম নীতি কি বলছে যে শাসক যদি তোমাদের হক না দেয় তোমরা শাসকের হক আদায় করো আর তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও মহান শাসকের কাছে চেয়ে নাও বিচার সেখানে দিয়ে দাও তবু যে সে আমার প্রতি অন্যায় করলো অতএব আমি তার প্রতি অন্যায় করব যেন এই নীতি অবলম্বন না করো সুরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আউআলমা তাফকে দিন আমানা তোমাদের মধ্যে প্রথম যে জিনিস দিনের জিনিস ক্ষয় পেতে দেখবে তোমাদের মাঝ থেকে উঠে যেতে দেখবে সেটা হচ্ছে আমানত প্রথমেই সর্বপ্রথম আস্তে আস্তে আস্তে আস্তে দেখবেন আমানত শেষ হয়ে যাচ্ছে আমানত দ্বারি নেই এমনকি বলা হবে অমোক বংশে একটা আমানতদার লোক আছে আমিন লোকের প্রশংসা করা হবে আল্লাহ নবী সাস্লাম আমিন ছিলেন তাই না আমানতদার ছিলেন এবং মক্কাতে তার প্রশংসা হয়েছিল মক্কাতে তার আসমানি খবর বিশ্বাস করে না লোকে কিন্তু তার আমানতদারির খবর তাতে বিশ্বাস আছে এই রকম এমন যুগ আসছে যে যুগে দেখবে আস্তে আস্তে সর্বপ্রথম দিনের মধ্যে আমানত উঠে যাচ্ছে এমন কি কোনো বংশে কোন জায়গাতে যদি আমানতদার থাকে তার প্রশংসা করা হবে এমন একটা লোক হ্যাঁ খাঁটি লোক আছে আমানতদাল্ল সে কোনো খেয়াল করে না সুতরাং এই যুগ আসছে আর তোমাদের মধ্যে সব থেকে শেষে যে জিনিসটা উঠে যাবে তা হচ্ছে নামাজ নামাজটা থাকবে নামাজটা থাকবে ধীরে ধীরে ধীরে ধীরে দেখবেন নামাজটা সর্বশেষে উঠছে সর্বপ্রথম উঠবে আমানত আর সর্বশেষে উঠবে নামাজ রাসুল্লাহ সাল্লাহআল সাল্লাম বলছেন যদি তোমরা চাও যে আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে ভালোবাসেন তাহলে কি করো আলা ফাহাফিজুল্লা সালাহ তাহলে তিনটে জিনিসের হেফাজত করো তিনটে জিনিসের হেফাজত করলে আল্লাহ এবং রাসুল তোমাকে ভালোবাসবেন কি কি হাদিস কথা বললে সত্য কথা বলো মিথ্যা কথা বলো না আদা উল আমানা আমানত থাকলে আমানত আদায় করো আমানতে খেয়ানত করোনা হসনুল জেওয়ার আর প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো সৎ বসবাস করো প্রতিবেশীকে কষ্ট দিও না এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে আল্লাহ ভালোবাসবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইদমান উলি সিদ্ান ফুসিকুম আদমানুল আকুমুল জান্না তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো আল্লাহ আকবর ছটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো হাদদাস্তুম কথা বললে সত্য কথা বলো মিথ্যা বলো না কারণ মিথ্যা কে কেউ বিশ্বাস করে না সত্য কথা মিথ্যা মিথ্যা বলা অভ্যেস যার যে বেশি কথা বলে সে মিথ্যা কথা বলে সুতরাং অল্প কথা বলো আর সময়ে কথা বলো প্রয়োজনে কথা বলো মিতভাষী হও তুমি যদি সত্য কথা বলো গ্যারান্টি দাও সত্য কথা বলবে আমি তোমাকে জান্ না গ্যারান্টি দেব আর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো অঙ্গীকার করলে অঙ্গীকার পালন করো মনাফেকির যে চারটে গুণ বলা হলো তার মধ্যে একটা গুণ যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে দেবেন চুক্তি করলে ভঙ্গ করা এখানে ওয়াদা করলে ভঙ্গ করা ওয়াদা করলো হ্যাঁ কাল যাব গেল না ওয়াদা করল আগামী কাল দেবো দিল না তাই না দেখবেন বেশিরভাগ যারা ওই জিনিসপত্র কাউকে বানাতে দিলেন মানে হ্যাঁ ঠিক আছে দু দিনের মধ্যে দেবো দেখবেন দিতে পারলো না ওয়াদা খেলাপি করলো বেশিরভাগ দর্জি টর্জি এরা কাপড় কাপড় দিতে হবে একশের ভিতরে দেবো একশো দিতে পারলো না অবশ্য অনেকে ইনশাল্লাহ ব্যবহার করে অসৎভাবে ইনশা ব্যবহার করে সুতরাং তারা ওয়াদা করে কিন্তু আর যদি কেউ না করে তাহলে আল্লাহ রসুলের গ্যারান্টি নিয়েছেন ওয়া আব্দুল নম্বর হচ্ছে যে যদি তোমার কাছে আমানত রাখা হয় আমানত ফেরত দাও আমানতে খেয়ানত করো না তাহলে তোমার কেউ জান্নাতের গ্যারান্টি দিচ্ছি ওয়াহ ফাজু তোমরা তোমাদের গোপনাঙ্গের হেফাজত করো তোমাদের সরমগাহের হেফাজত করো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর তার মানে তোমরা যৌনগত কোনো পাপ করো না তোমার স্ত্রী ছাড়া তোমার যৌনাঙ্গ যেন কেউ দেখতে না পায় তোমার স্ত্রী ছাড়া তোমার যৌন খোদা যেন কোনো জায়গাতে নিবারণ না করো যৌনাঙ্গের হেফাজত করো ও আফসা রাখুন আর তোমরা নিজেদের চক্ষু অবনত করো দৃষ্টি অবনত করো এই দৃষ্টি অবনত না করলে চারিদিকে এইদিক সেদিক লাল নীল বিভিন্ন জিনিস দেখতে পাবে কত পার্থক্য এক দেশ থেকে নেমি আর এক দেশে আল্লাহ আকবার কত পার্থক্য সে দেশ থেকে এলাম দেখা যায় না যেমনি এয়ারপোর্ট থেকে নেমেছি বেরিয়েছি আর চোখ ফেরানো যায় না চোখ নামানো ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আল্লাহতালা বিভিন্ন পরিবেশ সৃষ্টি করেছেন সারা বিশ্বে যে দেশে যেমন এখানে এসে আপনাকে চক্ষু অবনত করতে হবে আপনি তাকে বাধা দিতে পারবেন না তাকে বলতে পারবেন না তুমি পর্দা করো অর্থাৎ নিজের চক্ষুকে অবনত করে নিতে হবে মোমেন মহিলাদেরকেও বলা হয়েছে যে তোমরা তোমাদের চক্ষু অবনত করে নাও খবর দেওয়ার পর পুরুষের দিকে তাকাবে না পুরুষকে বলা হলো তোমরা মহিলার দিকে তাকাবে না, চক্ষু অবনত করো আইডিয়া কুম জুলুম করো না এই কটা জিনিস যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো জান্নার যাবে তোমরা আর মাত্র হাতে পাঁচ মিনিট সময় আছে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আসসালাম আলাইকুম धनी खेत बंधक रख ले गाय अमानत रेखे गाय के खवें मेहनत आष्ट आज সেই হিসাবে যেহেতু আপনি খাওয়াচ্ছেন সেই হিসাবে বন্ধ কী হলেও বন্ধ হলেও আপনি তার দুধ খেতে পারেন এই জন্য যে আপনি তার পেছনে আপনি আপনার ব্যয় করেন কিন্তু যে জিনিসের পেছনে কোনো ব্যয় নেই যেমন আমি ঘড়িটা আপনার কাছে বন্ধক রাখলাম এই ঘড়িটা আপনি ব্যবহার করতে পারেন না তার কারণ এই ঘড়িটা রাখার জন্য আপনার কিছু ব্যয় হয় না আমি আপনার কাছে অলঙ্কার বন্ধক রাখলাম সে অলঙ্কার আপনার স্ত্রী পড়তে পারে না কারণ সেই অলঙ্কারটা আমানত রাখার জন্য কোনো কিছু ব্যয় করতে হয় না এইভাবে আমানতের যে কোনো জিনিস আপনার কাছে রাখা হলে তাতে আপনি কোনো প্রকারের খেয়ানত করতে পারবেন না আর কথা আপনাকে বললাম যে আমানতের হেফাজত করার সময়ে যদি আমানতের কোনো ক্ষতি হয় তাতে যদি আপনার কোনো দোষ না থাকে আপনার কোনো শৈথিল্য ত্রুটি না থাকে তাহলে তার জন্য আপনি দায়ী হবেন না কিন্তু ধার নেওয়া জিনিস এই ধার নেওয়া জিনিস যখন আপনি আপনাকে ধার দেওয়া হবে ব্যবহার করার জন্য দেওয়া হবে আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন তখন সেই জিনিসটা ব্যবহার করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তো তার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে আমানতের আর ধার নেওয়া জিনিসের মাঝে এই একটা পার্থক্য এই পার্থক্যটা বুঝে আপনাকে জিনিস ব্যবহার করতে হবে একটা কথা মনে রাখুন ঋণ দিয়ে পার্থিব্য কোনো লাভ নেই যদি কেউ পার্থিব্য লাভের আশা রাখে সে সুদ খাবে ঋণ দিয়ে কোনো লাভ নেই একমাত্র পরকালের লাভ আছে আখের রাতের লাভ আছে সেটা হচ্ছে কি এক হাজার টাকা ঋণ দিলে পরে পাঁচশো টাকা সাদকা করা বা দান করা সব হবে এখন যদি আপনি কাউকে ঋণ দিয়েছেন জমি বন্ধক নিয়ে তাতে যদি আপনি মনে করেন আমি চাষ করে খাবো কিসের ভিত্তিতে ঋণ দিয়েছেন বলে তাহলে তো সুদ হবে আপনি তো সুদ খাচ্ছেন এই জন্য জমি বন্ধক রেখে চাষ করে খাওয়া যাবে না আপনি অন্য পদ্ধতি ব্যবহার করতে পারেন ইজারা পদ্ধতি যেমন আপনি যে টাকা নিয়েছেন সেটা বলুন যে ভাই তুমি টাকার বিনিময়ে এক কাজ করো আমি তোমার এই জমিটা ইজারা নিচ্ছি এই জমিতে ফসল হয় বছরে দশ টাকা অর্থাৎ বছরে তোমার দশ হাজার টাকা কাটা যাবে পঞ্চাশ হাজার পাঁচ বছরের জন্য নিয়েছেন দশ দশ করে পাঁচ বছর পার হয়ে গেলে সে জমি জমি মালিক জমি ফেরত পাবে আপনি টাকা ফেরত পাবেন না ঠিক আছে এইভাবে করতে পারে আর যদি বলেন না আমি চাষ করব চাষ করলে পরে তাহলে পরে তাকে জমির মালিককে ভাগ দিতে হবে এর আবার বিত্তপশীল কথা আছে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকুন আগামী প্রোগ্রামেও আশা করি আপনাদেরকে আমাদের সঙ্গ পাবো আল্লাহ তৌফিক দেখবী মোহাম্মদ আজমাইন। <imitation> Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. dike tol ceg joar. জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন canon مومن নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেতোম আজ রাত 11:30 টায় বাপুনহ সম্প্রচার সকাল 8:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলাতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদ্রুদ নিজানাদি আমার পক্ষ থেকে এবং বাংলার পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে জানাই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও মুবারকবাদ धाराक दास र आगारो ताए, आप एगारोटापुन सम्प्रचार सकाल दसटाय बांगलदेश